বিসিল الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فقد قال الله تعالى في كتابه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون اخوه যে আমরা অনেক সময় মুসলমান মুসলমান ভাই আমরা সমাজের মধ্যে আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি সকল মুসলমান একে অপরের ভাই কিন্তু এই যে বাতৃত্ব বোধ সেই বাতৃত্ব বোধটুকু আমাদের মধ্যে নেই অনেক সময় দেখা যায় যে আমি তার কল্যাণ চাচ্ছি না বরং তার ক্ষতি করার চেষ্টা করছি এটা কখনো মুসলমানের জন্য সাজেনা। বরং একজন মুসলমানের দায়িত্ব হবে যে অন্য মুসলমান ভাইকে যে কোনো ব্যাপারে সহযোগিতা করা তার কল্যাণ কামনা করা এটাই হচ্ছে আসল মুসলমানের একটা অবশ্যই বৈশিষ্ট্য যেটা আল্লাহ শাহু সুরাহাতে দশ নম্বর আয়তে বললেন তিনি দিচ্ছেন তখন তিনি বলছিলেন ও আমি তোমাদের কল্যাণ কামনা করছি এই যে তোমাদেরকে সিরিখ থেকে দূরে থাকার জন্য বলছি সেটা তোমাদের কল্যাণই চাচ্ছি আমি সুতরাং কল্যাণ কামনা করা অন্য মুসলমান ভাইয়ের জন্য সেটা একটা সোহাবের ব্যাপার এবং ইসলামী দায়িত্ব ইমানের দায়িত্ব ভাবে হুদ্রদায় আরেকজন মুসলমানের শুভ কামনা করবে এবং তার কল্যাণ কামনা করবে এটা হচ্ছে মুসলমানের চরিত্র হওয়া উচিত এবং এটা যেরকম ভাবে কুরআন মসজিদে ইঙ্গিত দেওয়া হয়েছে রসুইর আকরাম একটি চমৎকার হাদিসের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন যেটা যে ধর্মটাই হচ্ছে অন্যের কল্যাণ কামনা করা কারণ এই ধর্মের মধ্যে অন্যের কল্যাণ কামনা রয়েছে আপনি ধর্মের যে কোনো বাণী অন্যের কাছে পৌঁছে দিবেন সেটা হচ্ছে তার কল্যাণ কামনা করা এবং সাবারাম যখন ব্যাপক অর্থে বললেন ধর্ম মানে হচ্ছে আরেকজনের কল্যাণ কামনা করা তখন সাহেব একরাম জিজ্ঞাসা করলেন কার কল্যাণ কামনা আমরা করব তখন রসুল বললেন লিলি খিতাবিহি ওয়ালি রসুর হি ওলি মুসলিম যে আল্লাহর কল্যাণ কামনা করবে সেটা কিভাবে অর্থাৎ আল্লাহকে স্রষ্টা হিসেবে জেনে প্রতিপাদ হিসেবে জেনে তার সকল বিধি সন্তুষ্ট চিত্তে মেনে এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন করবে এটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর কল্যাণ কামনা করা এরকম ভাবে কিতাবের সাথে কোরআনের সাথে কল্যাণ কোরআনের কল্যাণ কামিতে কি ধরনের से आरणर मध्य जो विधि विधान से वास्तव कुरान आचरण देखान भाव कल्याण कमी आकल्लाम आल्ला पक्ष प्रेरित निकटे आल्लर पक्ष के, चे भालो आचरों के चे ही पोछिए दें सूतरा तर कल्याण कमना पक्ष आसा सकल बाणीगुल्ला सठीक भावे बुजे शुने से निजे जीवन वास्तव এরকম বর্তমানে তো রসুল নেই বর্তমানে আলেমদের মাধ্যমে রসুল আক্রম স্লামের বাণী আমাদের কাছে পৌঁছেছে কিন্তু আমরা তো সেটার আপনার ভূক্ষেপি করছি না রসুল আকরম স্লামের কল্যাণ কামিতা কীভাবে হবে আমাদেরকে অবশ্যই রসুলের বাণীগুলা সঠিকভাবে পালন করতে হবে এরকমভাবে কল্যাণকামিতা আপনার মুসলিম প্রশাসকদের জন্য সেটা হচ্ছে যে তাদেরকে আমরা ভালো পরামর্শ তারা যদি উল্টাপথে চলতে চায় তখন তাদেরকে সেই উল্টাপথ থেকে সঠিক পথে চেষ্টা করব আর তারা যদি জাতির কল্যাণে কোনো আইন করে বা কোনো আদেশ দেয় কোনো নিষেধ করে সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করবো সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে একে অপরের সহযোগিতা করার চেষ্টা করব। এরকম ভাবে রসুল বললেন ও আহম্মতিহী এবং মুসলিম জনসাধারণের কল্যাণ কামনা করা সেটা হচ্ছে মুসলিম কোন জনসাধারণকে যদি আমরা ভুল পথে চলতে দেখি তাহলে তাকে সঠিক পথে আসার জন্য তাকে অবশ্যই বলবো। এবং তাকে পরামর্শ দিব এবং তার যেটাই তার জন্য কল্যাণকর দুনিয়ার জন্য কল্যাণকর হোক অথবা আখরাতের জন্য কল্যাণকর হোক যে কোন কল্যাণকর কাজের পরামর্শ তাকে আমরা দিব এবং সেই ব্যাপারে তার যদি কোনো সহযোগিতা লাগে সেটা আমরা করার চেষ্টা করব যেমন একজন মানুষ সে নামাজ পড়ছে না ফজরের সময় উঠতে পারছে না তখন তার কল্যাণ কামনা করা মানে তাকে ফজরের সময় ডেকে উঠানো এবং তাকে সাথে করে মরজিদে নিয়ে যাওয়া সুতরাং আমরা অবশ্যই যেরকম আল্লাহর কল্যাণ কামনা করব না এবং কোরআনের কল্যাণ কামনা রসুলের কল্যাণ কামনা ভাবে। যারা মুসলিম প্রশাসক রয়েছে আমাদের অভ্যস্ত রয়েছে তাদের কল্যাণ কামনা এবং সাধারণ মুসলিম জাতির কল্যাণ কামনা করব এটাই হবে আমাদের একমাত্র বৈশিষ্ট্য যে পর কল্যাণ কামিতা সেটা যদি আমরা ধারণ করতে পারি তাইলে আমরা খাঁটি মুসলমান হবে মুমিন রূপে আমরা খেতি লাভ করব আল্লাহ আমাদেরকে তহফিক দিন ওসল্লাহ আল বিহমদ আলান